لله সকল প্রকারের সুপ্রিয় প্রশংসা রাব্দুল আলমিনের যিনি আমাদেরকে আমি আজ সুরাত পঞ্চান্ন নাম্বারায়ত করেছি এখন গতকাল চুয়ান্ন পর্যন্ত আলোচনা হয়েছিল ধারাবাহিকতা আজকের এই পঞ্চান্ন নম্বর আটে আল্লাহ সুবহান মান তাদের তাদের ধন সম্পদ এবং সন্তানাদি যেন তোমাকে অবাক না করে এগুলোর দ্বারা দুনিয়ার জীবনে আল্লাহ তাদেরকে আজাদ দেওয়ার ইচ্ছা করেছেন এবং এর দ্বারাই যেন তারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করতে পারে মুনাফেক মুশ্রিক কাফে এদের দম সম্পদ এবং প্রচুর সন্তানাদি এই সবগুলো দেখে যেন অবাক না হন আশ্চর্য না হন বিস্মিত না হন আল্লাহ এই জন্য স্পষ্ট করে বলছেন যে এদের এই যে বিপুল সম্পদ তাদের ধনরাশি এটা এজন্য নয় যে এটা আল্লাহর নিয়ামত হিসেবে তারা লাভ করেছে তাদের সন্তানাদি যে সবগুলো যে তারা পাচ্ছে এটা এজন্য নয় যে তারা আল্লাহ অনুগ্রহ হিসেবে তারা নিয়ামত হিসেবে তারা এগুলো পাচ্ছে এটা এই জন্য নয় মূলত যারা আল্লাহর নাফর মান অবাধ্য তাদেরকে আল্লাহ দুনিয়ায় অনেক নিয়ামত রাজি দেন সুযোগ সুবিধা দেন তাদেরকে অনেক সুন্দর দেহায় তাদেরকে সুস্থ রাখেন ধন সম্পদ দেন সন্তান আদি দেন প্রাচুর্য তাদেরকে দেন আর এগুলোর দ্বারা তারা আরো বেশি বিভ্রান্ত হয় এগুলো পাওয়ার কারণে তারা আরো বেশি বিপদগামী হয় আল্লাহ আসলে ये सब किस ते प्रदान करापूर्णता लाभ करते आल्लापर कारण तकुक्त शास्ती दी जो शास्त्र उपयुक्त हो पूरा मात्रा जन तस्थिता बुख करते तक प्राचुर्य गुरु दें और कारण हल যারা আল্লাহর প্রতি পূর্ণ ইমান আনেনি আল্লাহ দিন অনুযায়ী তার জীবন পরিচালনা করে না সেই সকল লোকেরাও দুনিয়ায় কিছু ভালো কাজ করে এরা দুনিয়ায় কিছু ভালো কাজ করে যে ভালো কাজের বদলাতা তারা পরকালে আল্লাহর কাছে পাবে না আল্লাহর ইনসাফের দাবি অনুযায়ী তারা যতটুকু ভালো কাজ দুনিয়ায় করে সেই ভালো কাজের ভদ্রাটা আল্লাহ দুনিয়ায় দিয়ে দেন এই জন্য মুক্ত ধন সম্পদ প্রচুর আসছে তার সন্তান আদিগুলো সেই দুনিয়ায় তার অহংকার করার মতো। এই সবগুলো এই যে এদের যে ভালো কাজগুলো তারা দুনিয়ায় করে সে ভালো কাজের বদলাটা আল্লাহ তাদেরকে দুনিয়ায় নগদ প্রদান করে দেন কারণ এই ভালো কাজের বদলা তারা মৃত্যুর পর পাবে না আরেকটা দিক হলো যে এইগুলো লাভ করার পর তারা আল্লাহর শক্তি আদায় করিব করার পরিবর্তে তারা এগুলো নিয়ে অহংকারে মুক্ত হয় এগুলা নিয়ে তারা বুক বিলাস এবং পাতা চরে আরো বেশি অগ্রসর হয় এতে করে তারা যে হেদায়াতের অনুপযুক্ত गुरु द्वारा जो तरफ पर्याय पर्या पहुंच गले आल्ला जान तटकाव करते कथाई आल्ला তার এই মাল সম্পদ এবং সন্তান দ্বারা এই দুনিয়ার জীবনেই আল্লাহ তাদেরকে শাস্তি দিতে চান আজাব দিতে চান এটা কিভাবে আজাদটা হয় আল্লাহর নাফরমান এ সকল কাফের মুশ্রিক এবং মুনাফিকদের মনের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাদের সম্পদের প্রতি আগ্রহ পয়দা করে দেন দুনিয়ায় বেশি করে সম্পদ সুযোগ সুবিধা নেতৃত্ব কর্তৃত্ব লাভ করার সেই আগ্রহ সৃষ্টি করে দেন আর মনের মধ্যে যখন সেই আগ্রহ পয়দা হয়ে যায় তখন এই পথে তার সকল চেষ্টা সাধনা নিয়োজিত করে অক্লান্ত পরিশ্রম করে দিনে রাত্রে তার আরামের সময় নাই নিশ্চিন্ত মনে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ তার নেই সবসময় এই দন সম্পদের পিছনেই সে ঘুরতে থাকে ছুটতে থাকে এটা মূলত তার একটা দুনিয়ার আজাদ দুনিয়ায় এগুলোর দ্বারা সে শান্তি পাওয়ার জন্যই করছিল আসলে শান্তি লাভ করতে পারে না এই চেষ্টাই সব সময় পরিক্রান্ত হয়ে থাকে নিজেকে নিয়োজিত করে ডাকে আর যদি এই প্রচেষ্টার ফলে সে সম্পদ পেয়ে যায় তাহলে সেই সম্পদের চিন্তায় তার আর গুম হয় না সেই সম্পদ কিভাবে সে রক্ষা করবে সম্পদে নিরাপত্তা কিভাবে দেবে প্রয়োজন হয়ে যায় তার পাহারাদ তখন ডাকাতি হয়ে যায় কেউ লুট করে নিয়ে যায় দুশ্চিন্তায় তার সব সময় প্রতি রূপ সৃষ্টি করে দেন আর সেই রূপের সে অক্লান্ত পরিশ্রম করে কষ্ট কষ্টের পর কষ্ট করে আর যদি এই কষ্টের ফলে সম্পদ পেয়েও যায় এই সম্পদ রক্ষা করার চিন্তায় সে আরো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে কোন অবস্থাতে তারা শান্তি নাই আমরা যদি আজকে দেখি এদেশের সম্পদটা আমাদের ধারে কাছে কথা দায়ী বলছি অল্প সংখ্যক মানুষ উষ্টিগত করে নিয়েছে যাদের কিছুই ছিল না তার বাপ দাদারা হয়তো রাস্তায় থাকত এ ধরনের অসহায় পরিবারের সন্তান রাখবে হাজার হাজার কোটি টাকার মালিক এদেশে সম্পদ তারা কুক্ষিগত করেছে অল্প কিছুদিনের মধ্যেই কারণ দুনিয়ার কোন দেশে হয়তো অবৈধ উপায়ে সম্পদ উপার্জনের সুযোগ এই দেশের মতো আর কোথাও নেই সত্যই সব জায়গায় দেখা যায় সম্পদ উপার্জনের জন্য একটা লিমিটেশন থাকে एक निर्दिष्ट वे थे अस्वादिक उपा जो कारो सम्पदार्जन करमतान्त पन्थाएं सम्पद हार अस्भविक सम्पदी सचित देखा जा दुनिया कुछगुल तक पककाओ कर सम्पद क्यों पेले तुम पद्धति तो यह सम्पद पवार कथा नय पक्काओ कर देखा जाए कैकटा उपाय आज এক হলো তাগুতি শাসন ব্যবস্থার যারা পরিচালক শাসন কর্তৃত্বের বিভিন্ন অংশে বিভিন্ন কল কবজায় বিভিন্ন পয়েন্টে যারা আছে তারা অর্থাৎ শাসক বলতে আমি রাজনৈতিক তাগুতদেরকে বলছি না সরকারতন্ত্রের বিভিন্ন অংশে যারা জড়িত সরকারি কর্মকর্তা কর্মচারী এদের কথা বলছি এই শ্রেণী আর আরেকটা হলো রাজনৈতিক শক্তি যে দলই হোক ক্ষমতায় যায় এরা আর ব্যবসায়ী নামের একদল লুটেরা এই তিনটা শ্রেণী পরস্পরে যুগ সাজসে দেশের সমগ্র সম্পদ তারা কুক্ষিগত করে নিচ্ছে যারা রাজনীতি করে এরা এত অসৎ অসভ্য জঙ্গলি জানোয়ার কোনো বদ্র পরিবারের লোক এদেশে রাজনীতি করে না কোন সুশিক্ষিত মানুষ এদেশে রাজনীতি করে না। যারা করে সকলেই কুশিক্ষিত জঙ্গলি পরিবারের লোক যারা এদেশের সাধারণ মানুষকে মানুষই মনে করে না তাদের সংসদ তারা গলায় পা দিয়ে চাপিয়ে ধরে কেড়ে নিয়ে যায় আর তাদেরকে একবার বৈধতা দেয় তাদেরই অনুগত সেই সরকারি কর্মকর্তা কর্মচারী এটা দুর্নীতি দমন কমিশন একটা আছে আমরা দেখি এখন दुर्नीति दम कमिसन हल एदेशर दुर्नर मूल केंद्र ये दुर्नीति दमन नया तधी परचालना दुर्नीतिबंसरा सदा सार्टिफिट दे जा ब्लैक सार्टिफिट दिए ताके दमन करवसायी एदेश सब व्यवसायी नाई তাকে যদি বিচ্ছিন্নভাবে এমন এক দুই জন থাকতে পারে যেগুলো হয়তো সুযোগ পাওয়া যাবে না এক বিসিআই সহ যারা ব্যবসা দেশে নিয়ন্ত্রণ করে নেতৃত্ব পর্যায়ে যারা আছে এরা সবগুলো লুটেরা দর্শ ডাকাত সবগুলো ডাকাত এদের বাস্তব অবস্থাটা যদি দেখি তাহলে দেখা যায় যে এই সম্পদ তারা উপার্জন করার জন্য প্রথম খুব পরিশ্রম করে কষ্ট করে যখন সম্পদ হয়ে যায় তখন তারা এই সম্পদ যতটুকু তার প্রয়োজন এটাতে কয়েক গুণ বাড়ানোর জন্য দিন আরো বেশি চেষ্টায় লিপ্ত থাকে দুর্নীতিতে লিপ্ত থাকে বেজাল করে তার একটা পণ্যের সাথে আরেকটা পণ্যের মিশ্রণ ঘটায় এদেশের মানুষ এখন কোনো পিওর কোন খাদ্য হিসাবে কিছু পাচ্ছে না অসৎ লুটেরা ডাকাত ব্যবসায়ীদের কারণে এরপর তাদের অশান্তিটা দেখি রাতের বেলায় কিন্তু পারে না। এদের লাইফ বলতে কিছু নেই সকালে কখন ঘুম থেকে উঠে নয়টা দশটার সময় যদি ঘুম থেকে উঠে হাড়াহুরা করে ওই একদিকে ব্রাশ করে একদিকে চা খায় আর কফি খায় সময় নাই তারা ওরা ওর কেমনে কাপড়টা পরে ধরতে তার ক্লায়েন্ট অফিসে অপেক্ষা করতেছে দেশি বিদেশি কত ক্লায়েন্ট এসে লাইন ধরেছে তাদেরকে নিয়ে আড্ডা দিবে অফিসের কাজকর্ম করবে এই অবস্থা দিনটা কাটবে রাত্রেবেলায় তারা ডিনার করতে যাবে বিভিন্ন তবে চাইনি যে সে অবস্থায় একটা দুইটা কাটিয়ে দিবে তার বউ তার ঘর থেকে অপেক্ষা করে স্বামী যখন আসে না সেও একদিন অতিষ্ঠ হয়ে তার স্ত্রীও খুঁজতে হয় সে কোন ধরনের ক্লাবে যায় তখন তার কিছু শেষ পর্যন্ত একজন পার্টনার জোগাড় করে নিয়ে ওই ক্লাব গুলোতে সে বের হয়ে যায় তখন তার একটা দুইটা তিনটা সময় মাতাল অবস্থায় ঘরে ফিরে দেখে তার বৌনাই করে এর চেয়ে বড় অশান্তি এদের আর কিছু নেই এদের ফ্যামিলি লাইফ বলতে কিছু নেই সবসময় তার অশান্তির আগুনে জোলে পুড়ে মরে যেই সম্পদের জন্য এ সবকিছু করে शांतर शांति नागाल पाई दुनिया द्वारा शौंत, ही आल्ला दुनिया तघात दी चाहे तक सम्पद और सन्तान आदि दिए तेलमे गुज যখন শিখতে ওই মেয়েটা ছেলেটা একটু বোধ হওয়ার পর ওই তারাও বের হয়ে যায় তারাও শেষ পর্যন্ত ওই ইয়াবা খায় হিরোইন খায় বিভিন্ন ধরনের নেশা করে আর ওই তাদের মতো ওই নেশাগ্রস্ত বন্ধু বান্ধবীদেরকে নিয়ে তারা ওই জীবন এইভাবে কাটিয়ে দেয় কাটিয়ে দেয় তখন মা বাবা সে যত নষ্ট হোক তার সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে সেই চায় না নিজে নেশা করে কিন্তু সন্তান নেশা করুক এটা পছন্দ করে না এটা খুব কষ্ট লাগে সাধারণ ভাবে দেখবেন যে অনেক মানুষ আছে সিগারেট খায় কিন্তু তার ছেলে যদি সিগারেট খায় সেইটা সহ্য করতে পারে না বাবার সহ্য করতে পারে না এই কারণে ওই সন্তান আদিগুলো চোখের সামনে যখন দেখে এরা নেশা করে অন্য মেয়ে বা ছেলের সাথে তার ছেলে মেয়েরা এইভাবে आड्डा दे क्लाब का देखा मा बाबा सह्य करते मन कष्ट पता तरह के आजब दुनिया एक क्या आल्लाखने आल्लाह तपद दिए सम्पद दिए तक दुनिया आजादी चान सतान दिए सतान बाराई दुनिया तजाब दीते हैं আর আমরা দেখতে পাচ্ছি বাস্তব আল্লাহর এই কথাটা এর বাস্তব আমাদের এই সমাজে চোখের সামনে পাচ্ছি কত ধ্রুব ঠিকই এরা এইগুলোর দ্বারাই তারা শাস্তি বুক করে চলছে আর আল্লাহ এটাও চান এই সম্পদ এবং সন্তান দ্বারাই যেন তারা কাঁচের অবস্থায় মৃত্যুবরণ করে তারা এই সম্পদ পাওয়ার পর তারা এই গুরুর নেশায় যখন পতিত হয়ে গেছে একবার নেশাগ্রস্ত হয়ে গেছে আর ওইটা পরিত্রাণ করতে পারে না নিজেকে বাঁচাতে পারে না যে তার নিজের স্ত্রীর প্রতি সন্তুষ্ট না থেকে অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে যায় এ আর কোনদিন কোন নারীর প্রতি সন্তুষ্ট থাকবে না একটা পর একটা চাইবে এটা যেহেতু সে এখান থেকে মুক্তি পাবে না তাহলে ওই পাপের মধ্যেই তার মৃত্যুটা হবে সে মৃত্যু পর্যন্ত ওই পাপের মধ্যে সে নিমজ্জিত থাকবে আর যেই সম্পদ লাভ করে যে পথে লাভ করেছিল চুরি করে ডাকাতি করে রাহাজানি করে ভেজাল করে প্রথারণা করে জালিয়াতি করে এর মাধ্যমেই যেহেতু লাভ সে দেখেছে মৃত্যু পর্যন্ত ওই পথেই সে থাকবে এর থেকে অন্য কোন পথে সে শান্তি পাবে না এই সম্পদ সন্তানাদির মধ্যে সে এমন ভাবেই এই পাপের মধ্যে সাক্ষীর মধ্যে লিপ্ত থাকবে যে ওই অবস্থায় আল্লাহ তার গান অবস্থ করবেন অর্থাৎ আং কুসুহুম কহুম কাহিরুন वही अवस्थाई आल्ला जेनोर गांफी अवस्था पथे ना पथेतु पक्ष आल्लासुल संबोधन आपनीो देखो अब काफे मुस्नाफिकरा जे एपुल सम्पर अदिकारी তারা যে এত সন্তান আদি লাগ করেছে দুনিয়ার এত নিয়ামত রাজি তারা লাভ করেছে এই এটা মনে করবেন না এরা হয়তো আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে এগুলো আল্লাহ তাকে দিয়েছেন এটা কখনো মনে করবেন না এই জন্য দিকে আপনি বিস্মিত হবেন না বরং আল্লাহ এই জন্য তাদেরকে দিয়েছেন তারা যেন এর দ্বারা তাদের পুক্তির মাত্রাটাকে বৃদ্ধি করতে পারে आ ते ओ श मध्य निमज्जित जो दुनिया मृत्यु मृत्युर पर बदलाज देखी कम चुके सामने अनेक मानुष पड़े ना रोचा रखे ना कत प्रतारणा जालियाती कत किचुप कत किचुरी কিন্তু তার সম্পদ শু বাড়ে তার স্বাস্থ্য খুব ভালো একজন উত্তম আমলগুলো করে কিন্তু দেখা যায় তার অভাব অনটন আর যায় না অভাব অনটনে কষ্ট করে রুক সুখে কষ্ট করে কিছু নির্বুধ মানুষ মনে করে যে সেই রূপটার প্রতি আল্লাহ মনে হয় অসন্তুষ্ট এই জন্য তাকে অভাব রেখেছেন তাকে রুক সুখ দিচ্ছেন কষ্ট দিচ্ছেন মনে করে একটা নিয়ম আল্লাহ তার যে বাম পছন্দ করেন তাদেরকে তিনি দুনিয়ায় বিভিন্ন ভাবে পরীক্ষা করে তাদেরকে কষ্ট দেন তাদের অভাব অনটনে কষ্ট দেন রুক সুখ দিয়ে কষ্ট দেন हा माध्यम तर परीक्षा करें कि परीक्षा से धैर्य धारण कर सर्वोपरि धारण तागुलमा अतबा आल्ला मर्यादा बृद्धि करें रसुल्लाम दुश्चिंता पबा बनटन खुदा तृष्णा रूख सूख एमकर् पाए जदि एक टाओ बिद्ध है आल्ला गुना माफ कर देखिए आल्ला जो अबने पेल क्षदा कृष्णा से कष्ट पार्टी अवस्था से आल्ला आल्ला भरोसा एर बनीम आल्ला गुना माफ करें ता जो रूप दें सारा बस एक लेगे थके रूप এটা মুমিনের জন্য একটা নিয়ামত এর মাধ্যমে আল্লাহ তার গুণাখাতা গুলো মাফ করেন সে যখন কোন দুশ্চিন্তায় পতিত হয় মানসিকভাবে কষ্ট করে সেই দুশ্চিন্তার বিনিময়ে আল্লাহ তার গুণা মাফ খাতা মাফ করে কি চলার পথে পায়ে যদি একটু আঘাত লাগে একটা কাঁটা ফুটে এর বিনিময়েও আল্লাহ তার গুণাখাতা মাফ করেন মুমিনের অবস্থা হয় তিনটা এক হল আল্লাহ এই মনকে পরীক্ষা করেন যে সব আল্লাহর পক্ষ থেকে তার কষ্ট বিপদ মসিবত তার দুঃখ রূপ সুখ অভাব অনটন এ সবকিছু আল্লাহর পক্ষ থেকে ইয়ে হয় এই জন্য সে সন্তুষ্ট থাকে আল্লাহ কষ্টের মধ্যে রাখলে সে খুশি থাকে যে কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফায় চালাবে আল্লাহ যেহেতু এইভাবে রাখতেই আমাকে তিনি সন্তুষ্ট আছেন আমি এর উপর সন্তুষ্ট এই হিসাবে সে সপর করে এই অবস্থা তার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হয় যদি দ্বিতীয় অবস্থাটা হলো। তার এই কষ্টের বিনিময়ে তার করে একটা গুনা খাতা বৃদ্ধি করা একটা মর্যাদা বৃদ্ধি করা কোন মুমিনের জন্য কোন এটা আমরা কেউ বলতে পারবো না এটা আল্লাহ ভালো জানেন আমাদের মধ্যে একটা প্রথা আছে জায়গা মনে করে কেউ যদি কষ্টে পতিত হয় তখন তাকে নয় মনে হয় কোনো গুণা করছিলেন আল্লাহ হয়তো এই গুনার কারণে তাকে কষ্ট দিতেছেন তো আল্লাহর কাছে কমাচ্ান এটা কিন্তু মস্ত একটা ভুল কথা কারণ আমি জানি না সে গুণা করছিল কিনা এটা তার এই কষ্টে কষ্টটা এই জন্য হতে পারে অথবা এমন হতে পারে তার গুনাই নাই আল্লাহ তার কাছে তার মর্যাদা বৃদ্ধি করার জন্য তাকেই এই কষ্ট দিচ্ছেন অবাবর্ন দিচ্ছেন দুঃখ সুখ দিচ্ছেন এটা তার হতে পারে আল্লাহ তার কাছে আর মুমিনের জিন্দিগিতে এই তিনটি অবস্থাই সফলতা মুমিনের কোন ব্যর্থতা বলতে কোন জিনিস নাই কিন্তু কাফের কুফারদের মুনাফিকদের এই যে অবস্থাটা এখানে তুলে ধরা হয়েছে দুনিয়ায় তাদেরকে যা দেওয়া হয় যে আল্লাহ নিয়ামত হিসাবে নয় এটা দেওয়া হয় এক তারা যদি কিছু ভালো করে থাকে ভালো কাজের বদলা শুরু কারণ করে তারা এই কাজের বদলা পাবে না দ্বিতীয় হল তার পুফ্রির মাত্রাটাকে বৃদ্ধি করে তার শাস্তি বাড়ানোর জন্য এগুলা লাভ করার পর তার পুফির বাড়বে তার অবাধ্যতাটা আরো বাড়বে না ফর্মানিটা আরো এতে করে তার শাস্তির মাত্রাটা বাড়ে আল্লাহ যেন তাকে উপযুক্ত শাস্তি দিতে পারেন এইজন্য জন্য তাদেরকে এই দন সম্পদ দেন সন্তান আদি দেন এইটা দেখে যেন আমরা কখনো বিভ্রান্তিতে না পড়ি দুনিয়ায় কারো এই দন সম্পদ সন্তানাদি তার নেতৃত্ব কর্তৃত্ব সব দেখে আমরা যেন বিভ্রান্তিতে না পড়ি অনেকেই মনে করেন রাগ ক্ষমতায় কারা বসে আল্লাহ দয়া করে তাদেরকে বসাবে মনে করে যে আল্লাহ তার প্রতি খুশি এই জন্য তারা ক্ষমতায় বসিয়েছেন কিন্তু এই কথাটা চিন্তা করে না যে এই সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পাপি যে সেই নিকৃষ্ট ব্যক্তিকেই এই পাপিষ্টদের ক্ষমতার আসনে বসানো হয় পাপের দিক থেকে সবচেয়ে বেশি নিকৃষ্ট যে সেই পুফরির মাত্রার দিক থেকে সবচেয়ে বেশি নিকৃষ্টতম পদ্ধতি পরিচালনা করে চলছে আর তার অধীনে যারা আছে এরাও পুফরি পদ্ধতির প্রতি সন্তুষ্ট তারা পুফরি শরীয় তারাও চায় তারাও কুফরিতে অভ্যস্ত আর তাদের মূল পদ্ধতিটাও পুফুরি আর সেটাই পরিচালনা করবে সে কে করবে সবচেয়ে বড় যে কাজের সেটাই করবে আল্লাহ শূন্য এটাই অনুরূপ এর বিপরীত যদি আল্লাহর দিন কোথাও বিজয়ী হয় সেই আল্লাহর দিন যেই জনবসতিতে বিজয়ী হবে এই জনবসতির লোকেরা সেই দিন মানার জন্য থাকবে আগ্রহী আর তাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে হবে সেই ক্ষমতার সমাসীন হবে अल्लाह ताक बसा सर्वोत्तम दे। व्यक्ति के जो परिपूर्ण ईमानदारानव दारे इंसाफर सेवस्था परचालना करते बसानो सर्वोत्तम व्यक्ति के कूपरी शरियतर भारत बाहकालक सबसे निकृष्टतम व्यक्ति क्षमत समासीन हम कारोला अनुग्रह कर दायित जरा पालन करा दे सर्वोत्तम व्यक्ति और कुफरी शरियत दारक दा बाहक परिचालक जरा निकृष्टतम व्यक्ति और दुनिया मानुषुलू की आल्ला दुई भाव भाग कर फेले এক দল মানুষ জামনাথের প্রতি আর একদল জাহান্নামের প্রতীক একদল মানুষ ইসলামের অনুসারী আর একদল মানুষ কুফুরির অনুসারী একদল মানুষ আল্লাহর বান্দা আর একদল মানুষ শয়তানের বান্দা এখানে তৃতীয় কোন পন্থা নাই কোন সম্প্রদায় নাই এরপর আল্লাহ সুবাহ বলছেন وما هم مينكم ولكنهم قوم يفرقون ترى اللار نميك وصوم كوري بولي ترى تمادر لب الله بل چن وما هم مينكم ترى تمادر ناي ترى بولي تمادر دول لب الله بجناء تمادر دول لب ناي বরং এই সকল লোকেরা হল কাপুরুষ বিথু এরা কারা ওই মুনাফেকদের কথা বলা হচ্ছে যে মুনাফেকরা তারা আল্লাহর নামে কসম করে বলে। বলেঙ্কুম নিশ্চয়ই তারা তোমাদের তারা দাবি করে মুনাফেকরা এর কারণটা হল মুনাফেকদের সংখ্যা থাকে কম সবসময় দেখা গিয়েছে মুসলমানদের অন্তর্গত অন্তর্ভুক্ত যে মুনাফিকরা থাকে তাদের সংখ্যা কম এই জন্য তারা অত্যধিক ধীরু কাপুরুষ তারা সবসময় ভয়ে ভয়ে থাকে কখন জানি আমার আসল পরিচয়টা তারা জেনে ফেলে এই ধরনের তারা ভয়ে থাকে যদি তারা জেনে ফেলে তো আমার ক্ষতি হয়ে যাবে এই আশঙ্কায় এই মুনাফেক্ষে ভীত মুসলমানদেরকে খুশি করার জন্য বারবার কথম করে আর নিজের ইমানের কথা ইসলামের কথা সে কথম করে ঘরে বলে আরে আমি তো তোমাদেরই লোক আমরা তোমাদের সাথেই আছি কখনো মুসলমানদের থেকে সে পৃথক নিজেকে বুঝতে দেয় না সে কসম করে করে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে মুসলমানদের অন্তর্গত থাকতে চায় আল্লাহ বলছেন মুনাফেকটা আসলে তোমাদের অন্তর্ভুক্ত নয় যদি মুসলমানদের অন্তর্ভুক্ত না হয় তাহলে কার অন্তর্ভুক্ত কুফারদের অন্তর্ভুক্ত মুস্রিকদের অন্তর্ভুক্ত মুনাফেকদের তাদের কোন দলভুক্ত এরা কুফারদের দলভুক্ত এরা মুসলমানদের অন্তর্ভুক্ত নয় এটা আল্লাহ স্পষ্ট ভাবে ঘোষণা করে দিলেন তারা কসম করে আল্লাহ করে বলে যে তারা তোমাদের মতো মুসলিম তারা মুসলমান দাবি করে মুমিন দাবি করে তথাপিও আল্লাহ বলেন না এরা মুসলিম নয় মুমিন নয় বলে বরং তারা হল पुरुष दल भीरू। का पुरुषाचिबी दिकारा मुसलमान देर अंतर्भुक्त वही शीत काटे ईदुर मत मुसलमान देखे विच्छिन्न कर चेष्टा গোপন তৎপর এই মুনাফে কিন্তু এরা যে ভীরু আর বিচ্ছিন্নতাবাদী হলে পরে তারা সংখ্যা যদি কম হয় তাহলে বড় সংখ্যার কেউ ছোট ভয় পায় এই কারণ তারা ভীত থাকে এদের অবস্থা পরবর্তী আয়াতে আরো স্পষ্ট করা হয়েছে যদি তারা কোন আশ্রয়স্থল খুঁজে পেত অথবা কোন গিরিগুহা যদি তারা পেত অথবা এমন কোনো লুকিয়ে থাকার জায়গা তারা পেত তাহলে শীঘ্রই তারা দ্রুত গতিতে সেই দিকে দাবিতে হতো এই মুনাফিকদের একটা অবস্থা তুলে দেওয়া হয়েছে এখন তো তোমাদের সাথে থাকার জন্য জায়গার জায়গা থাকছে না কোথাও কোনো জায়গা নাই নিরুপায় এই জন্য কসম করে করে তারা বলছে যে তারা তোমাদের লোক কিন্তু যদি তারা কোনো আশ্রয়স্থল পায় অর্থাৎ এটা এমনও হতে পারে যে এমন কোনো কুফফার দল শক্তিশালী দল পায় যাদের কাছে তাদের আস্থা অর্জিত হতে পারে সেখানে নিরাপত্তা পাবে সুযোগ সুবিধা পাবে তাহলে কুফফারদের সাথে মিলিত হয়ে যাবে অথবা নিরাপদ এমন কোন জায়গা যেখানে গেলে পরে এই মুসলমানরা যারা তাদেরকে চিনে ফেলে যে কখন একটা ভয় এরা যে মুনাফেকেরা চিনে ফেলবে এই ভয় থাকবে না এমন একটা অপরিচিত জায়গায় চলে যাবে তারা তার সম্পর্কে জানতে পারবে না বুঝতে পারবে না এমন জায়গা পেলে সেখানে দ্রুত গতিতে চলে যাবে অথবা যদি কোনো গুহা পায় যেই গুহার মধ্যে নিরাপদে আশ্রয় নিয়ে থাকতে পারে তাহলে সেখানেও তারা সে আশ্রয় নেবে অথবা যদি তাদের কোথাও লুকানোর জায়গা যদি পায় যেখানে লুকিয়ে টাকা যাবে তারা আত্মগোপন করে থাকতে পারবে তাদের পরিচিতিটা প্রকাশ পাবে না পাবে না এমন জায়গা যদি পায় তাহলে আর দেরি করবে না দ্রুত তোমাদের কাছ থেকে ওইখানে সেখানে নেফাতের কোনো সুযোগ ছিল না ছিল না মোনাফিক ছিল মোদিনায় কিন্তু মদিনায় মুসলমানদের শক্তিটা এমন হয়ে গিয়েছিল যে মুনাফেকরা নিরুপায় হয়ে বাধ্য হয়ে তারা মুসলমানদের সাথে মিশেছিল ইসলাম গ্রহণ করেছিল প্রকাশ্যভাবে অন্তর থেকে নয় এবং তা করেছিল তাদের নিরাপত্তার জন্য এই মদিনার মদিনার অধিকাংশ লোক যেহেতু মুসলমান হয়ে গিয়েছে আর তারা ইসলাম পছন্দ না করলেও देख य तरह परिजन आज घर बाड़ी आगान आत कमारबकि सब किस डूबेगर मायते प्रकाश्य भाव तथान ग्रहण कर फेले क्स्लम उत्तान ता सह्य करते मन प्राण में चाहत जो मदिना जदि आबाद तुफरी विजयी जो ता निपद এই তারা গোপন তৎপরায় ছিল আর সব সময় ফেলেন। তারা মসজিদে যেত রাসুল্লাহামের ইমামতিতে তারা জামাতের সাথে সারা সাদাই করত এটা এই কেউ যাতে তাদেরকে সন্দেহ না করে এমনকি কেউ কেউ কেউ জিহাদের ময়দানেও গ্রহণ করত যেমন তবুকের যুদ্ধে বারোজন মুনাফিক অংশগ্রহণ করেছিল বারো জন মুনাফিক তবুকের যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের কথাগুলো অবশ্য সামনে আসবে সে সময় এদের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ কিন্তু তাদের উদ্দেশ্য ছিল অসৎ অসৎ উদ্দেশ্য ছিল কোন সুযোগে যদি কখনো রাসুল উল্লাহ সালামকে হত্যা করা যায় সেই কুত কুটকৌশল তারা অবলম্বন করছিল কিন্তু শেষ পর্যন্ত তাদের সব ব্যর্থ হয়ে যায়। এই এদের পরিচয় কথাগুলো পরে আলোচনা করব সারা যখন তাদের বিষয়টা আসবে এইভাবে বিভিন্ন যুদ্ধ অভিযানে তারা কখনো কখনো বের হতো কিন্তু সাধারণভাবে তারা যদি দেখত যেটা এটা বিয়াল্লিশ নাম্বার আলোচনা হয়েছে যদি সফরতার হতো সংক্ষিপ্ত আর বিজয়টা নিশ্চিত মনে হতো তখন তারা সমাজের সাথে থাকত এদেরকে বোঝার কোন উপায় নাই কিন্তু স্থায়ীভাবে জেহাদের ময়দানে অফল থাকা এটা মুনাফিকের পক্ষে সম্ভব নয় মুনাফিক কখনো কখনো তার এই অবস্থাটা স্থির রাখতে পারে না সেটা প্রকাশ হয়ে যাবে এই এদের অবস্থাটাই বলা হচ্ছে যে এরা যদিও কসম করে করে মুসলমানদেরকে বুঝায় যে আমরা তো মুসলমান তোমাদের সাথে আছি কিন্তু আসলে এরা মুসলমান নয় তোমাদের অন্তর্ভুক্ত এরা নয় এরা সবসময় ভিতর সম্প্রস্ত থাকে তোমাদেরই ভয়ে তাদের নেফাটা প্রকাশ হয়ে গেলে তাদের পুফ্রিটা প্রকাশ হয়ে গেলে তারা তোমাদের দ্বারা আক্রান্ত হবে এই ভয়ে থাকে সব সময়। এই জন্য সুযোগ সুযোগের সম্মানে থাকে যদি কোথাও তাদের আশ্রয় পায় তোমাদের নাগাল থেকে দূরে চলে যাওয়ার জন্য কোনো জায়গায় যদি তাদের পায় আশ্রয়ের জন্য কোনো গুহা পায় অথবা আর দেরি করবে না তাদের মধ্য থেকে এমন কিছু আছে যারা সদকার ব্যাপারে তোমাকে দোষারোপ করে যদি তাদেরকে এই সদকার বস্তু থেকে কিছু দান করা হয় তাহলে তারা খুশি থাকে আর যদি এখান থেকে তাদেরকে দেওয়া না হয় তাহলেই তারা অসন্তুষ্ট হয় রাগান্বিত হয় এখানে একটা কথা যে এই মুনাফেকদেরকে সৎকার দেওয়া যাবে কিনা এর আগের যে আলোচনা থেকে এসেছে মুনাফেক কাফের মুশ্রিককে কিন্তু একসাথে মিলিয়ে ফেলেছেন আল্লাহ প্রকৃতপক্ষে তাই মুনাফেক কাফের মুশ্রিকের মধ্যে তফাৎ নেই আর মুনাফেকাই প্রকৃত পক্ষে মুস্রিক ইন্নাল মুনাফেকাল মুসিক মুনাফেকরাই হচ্ছে প্রকৃত পক্ষে আর মুসিদটাই হচ্ছে প্রকৃত পক্ষে কাফের সেহেতু মুনাফিক মুসিক কাফের মধ্যে মূলত কোন প্রফাত নেই যারা স্থায়ীভাবে মুনাফিক তারও দ্বারা কখনো ও জানতে নেফা হয়ে যেতে পারে কিন্তু তার নেফাটা তার অন্তরে নাই নেফাকে কোন আচরণ কিছুই তার দ্বারা ঘটি যেতে পারে এরা প্রকৃত পক্ষে মুনাফিক নয় এটা তার পদস্কলন সাময়িক একটা পদস্কলন মাত্র এই ধরনের যদি কারো ঘটে তার সাময়িক মুনাফেক যারা প্রকৃত এবং মস্যিক এখন এদের দান করার ব্যাপারটা এই মুনাফেকদেরকে নজল সবকা দান করাতের মধ্যে তো কোন সমস্যাই নাই এগুলো তো করাই যায় কিন্তু এখানে যে সাদাকা হলো হল মূলমতের মালের কথা জাকাত এবং ফরজ সাদাকা থেকে জাকাত থেকে উসর থেকে তাদেরকে দেওয়া যাবে এই কারণে তাদের পুক্রিতা প্রকাশিত না বাহ্যিকভাবে তারা মুসলিম এই জন্য যেহেতু পুকুরিটা প্রকাশিত না এই জন্য এখান থেকে তাদেরকে দেওয়া যাবে থেকে দেওয়া যাবে দেওয়া যাবে এবং গণিমতের মাল থেকেও দেওয়া যাবে যেহেতু তার এই পুকুরিটা প্রকাশিত না এই কারণে এটা দেওয়া যাবে এরপর এই জন্যই তাদেরকে এখানে বলা হচ্ছে যে এরা দিলে খুশি থাকে তাদেরকে এরকম কি তাদেরকে দেওয়া হয় কিন্তু দেওয়াটা বৈধ বৈধ এই কারণে তার গুপন ইসলামটা প্রকাশিত তার প্রকাশিত ইসলামের কারণে মুসলমানদের কাজটা কি কারো বাহ্যিক অবস্থা বিবেচনায় বিচার করার অন্তরের বিষয় আল্লাহ জানেন কারো অন্তরের বিষয় কেউ গোপনে অনুসন্ধান করে বের করার অধিকার রাখে না মানুষের পক্ষে অসম্ভব অন্তরের খবর কেউ জানে না আমরা বাহ্যিক বিচার বিশ্লেষণ যেটা হবে বাজ্যিক কর্মের উপর সেতে একজনের ইমান যেহেতু প্রকাশিত তার স্থানটা প্রকাশিত সে প্রকাশ্য পদে সে মুসলিম এই জন্য সে এখান থেকে সে পাবেন এখন কারা এখানে রাসুল উল্লাহ সাল্লাহ করেছিল আমরা দেখি এ ব্যাপারে কয়েকটি বর্ণনা আছে সেই বর্ণনাগুলো হলো হল হজরতে আবু সাইদ কুদির আজ আল্লাহ তালানহ থেকে বর্ণিত একটি হাবিব তিনি বলছেন रसूल्लाह सलम गणीमतर माल बंटन करमिम गोत्रेर एक व्यक्ति से बोल बंटर मध्य इंसाफ करा আমি মনে করি না এই বনপনের দ্বারা আল্লাহ খুশি হবেন রাসুল্লাহু আলাই তাকে বলেন তুমি ধ্বংস হও আমি যদি ইনসাফ না করি আমার পরে আর কে তোমার প্রতি ইনসাফ করবে ওমর রাজু আনহু বসা ছিলেন কাছে তিনি বললেন আল্লাহু আলাই আমাকে অনুমতি দিন আমি এই মুনাফিকের গদান উড়িয়ে দেই রাসুলুল্লাহ সাল্লাই বললেন না তখন সেই ব্যক্তি উঠে যাচ্ছে যখন চলে যাচ্ছে তখন তিনি বললেন আমি মনে করি এই ব্যক্তির বংশ থেকে এমন লোকদের আবির্ভাব হবে যাদের পুরান এর কাছে তোমাদের তেলাওতকে নগণ্য মানে করবে तेरह सलाफर कालाफ के नगण्य मने कर सियाम तुम्हारे सियाम के नगण्य मने कम तक दूरे चले जानुक के दूरे चले जाए जो तरह नागाल पाई निज हाथ तक हत्या करब হজতে আবু সাইদ কুদরি রাজি আল্লাহ থেকে বর্ণিত এরকমই একটি হাবিব যেটা তিনি বলছেন রাসুল্লাহ গুপ্তের সাথে যুদ্ধের পরে যে যুদ্ধটি হুনাইনের ময়দানে হয়েছিল গনিমতের মাল সহ তিনি যখন মক্কার নিকটে চলে এসেছিলেন সেখানে জিরানা নামক জায়গা যেখানে এবং ওনার অনুসারীদেরকে বন্দী করার চুক্তি লিপিবদ্ধ করেছিল যেখানে সেওবে আবু তালিবে তারা বন্দী হয়েছিলেন ওই জায়গায় বসে তারা চুক্তি করেছিল সেই চুক্তিপত্র লিখেছিল যা डिक्लारेशन दिए रसुल के तरा बंदी कराना जगह बस गणिमतर माल बंटन कर मध्य आल्ला संतुष्टि आशा हमें मन करी कजते आब्दुल्ला इमने मासूद कबीआल সে নে মাসুদ এই কথাটা রাসুল্লাহ সাল্লাই আলহাসালামের কাছে পৌঁছে দিলেন যে এক ব্যক্তি এই ধরনের কথা বলছে তখন তিনি বললেন আল্লাহ মুসা সালামকে ক্ষমা করুন তার প্রতি আল্লাহ রহমত বর্ষণ করুন তার জাতি লোকেরাও তার কে এর চেয়ে বেশি কষ্ট দিয়েছে তখন তিনি বললেন আমি নিজের পক্ষ থেকে কোনো বন্টন করি না বন্টন করেন আল্লাহ আল্লাহর নির্দেশ অনুযায়ী শুধুমাত্র আমি বন্টন করি আর এই বন্টনে যারা অসন্তুষ্ট হয় আমি তাদের ব্যাপারে আশঙ্কা করি तरमान दूरे निक्षिप्त जेमन एक शिकार हाथक दूरे निक्षिप्तान रसुल्लाह सल्लाम युष्ट हलन मने मने भावलम एक धरणे संवाद रसुल्लाहमर का पोचाबना कारण खुबी कष्ट पे মূলত এই লোকগুলো হল গতকালকে একটা আলোচনা সকলে শুনেছেন এই লোকগুলো মূলত হলো হাওয়ারিজ সম্প্রদায়ের লোক যারা তাদের নিজেদের ব্যাপারে তারা খুবই উৎফুল্ল দিনের ব্যাপারে তারা অত্যধিক কঠোর তারা উত্তম ভাবে আদায় করে কিন্তু সেইগুলো করে তাদের কমফা অনুযায়ী দিনের ক্ষেত্রে রাখল্লাহ আলি হাসাল এমন কঠোরতা আরোপ করেননি এই সকল লোকেদের ব্যাপারে আমাদের অত্যধিক সতর্ক থাকা দরকার এই ধরনের তাদের পরিচিতিটা জানা থাকলে আমরা আমাদের মধ্যে কখনো এই ধরনের কঠোর হয়ে যাই না তখন আমরা সতর্ক হতে পারবো এরা কবিরা গুণার কারণে মানুষকে কাফের মনে করে অথচ রাসদুল্লাহ সাল্লু আলাইসাল্লাম কাফের মনে করতেন না যে করা কাফের কবিরা গুণা জেনা কবিরাগুনা এ ব্যাপারে সন্দেহ আছে সন্দেহ নাই কবিরাগুনা রাসুল্লাহু আলাইসালামের জামানায় কেউ জেনা করেছে রাসুল্লাহ শাক্তি কামনা করেছে নিজে শাক্তি প্রয়োগ করেছেন শাক্তি দিতে গিয়ে পাথর নিক্ষেপের বলে রক্ত ছিটকে এসে পড়েছিল উমরের গায়ে উমর খুব রাগান্বিত হয়েছে দিয়েছিলেন রাসুলুল্লাহ সাল্লাহ আল্লাহ কি বলেছিলেন তুমি যদি কোন জান্নাতি নারীকে দেখতে চাও এই মহিলাটি গিয়ে দেখে নাও সে কবিরাগুনা করেছিল কিন্তু তারা জান্নাতি হওয়ার ব্যাপারে রাসুল উল্লাহ সাল্লাহ গ্যারান্টি দিয়ে দিলেন যদি কাঁপের হতো কবিরাগুনার কারণে তাহলে তো জাননাতে যাওয়ার কোন প্রশ্নই আসতো না রাসুল্লাহ সাল্লু আলাইহসাল্লামের नेक ग एक धरण उक्ति आमल आई गुरू द्वारा प्रमाणित कबीरा गुणार कारण क्यों कपिर आहलुसुंगाल जमिदार कितु खारिदीरा मन कर कबीरा गुणार कारण मानु कपिर जाए कबिरा गुणार कारण कबिरा गुणा केव तबा कर आल्ला क्षमा जी पबा छाड़ाओ जदि मृत्युबरण करबीरा गुणारणे आल्ला के आजाब दी प কিন্তু সে তাই ভাবে জাহান নামি হবে না কেন সে ইমানদার সে নয় তার কবিরা গুণার কারণ সে আজাদ করতে পারে অথবা আল্লাহ ক্ষমা করতে পারেন এরপর এই সারিজিগণ তারা ইসলামের মধ্যে এমন অনেক কঠোর পন্থা অবলম্বন করে যেমন মনে করেন কোন মুসলিম শাসক इसलमी शरी इसलमी शरियत अनुजयी राष्ट्र परिचालना करु शासक जदि पापी है ताता कने कू मुसलमान मुस्लिम शासक जे इसलमी शरियत अनुजयी तरह राष्ट्र परचालना करपर कारण से कपेर है ना तर बिुदे जुद्धा কিছু কাজ অপছন্দ হবে তোমরা তাদেরকে তিরস্কার করবে তারা তোমাদেরকে তিরস্কার করবে অর্থাৎ কিউ কেউ ভালোবাসবে না তখন তোমরা তার ওই আনুগত্য থেকে তোমরা নিজেদেরকে মুক্ত করে নিবে না তথাপিও তোমরা তারা আনুগত্য করবে যতক্ষণ পর্যন্ত তারা সালা কায়েম করে যতক্ষণ পর্যন্ত তারা সালাদাখে যতক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে না তাদের ভালো মিশিয়ে রাষ্ট্র পরিচালনা করে ইসলামী শরীয়ত অনুযায়ী চালায় কিন্তু কিছু ভুলও করে কিন্তু ব্যক্তিগত ভাবে তারা পূর্ণভাবে সালাত আদায়কারী তারা সিয়াম পালনকারী এবং রাষ্ট্রের মধ্যে সালাথ এবং সিয়ামকে প্রতিষ্ঠাকারী রাষ্ট্রের মধ্যে তারা কায়েম করেছে রাষ্ট্রীয়ভাবে সিয়ামকে দেখাতকে তারা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত রেখেছে ওই শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত তারা প্রকাশ্য কুকৃতি লিপ্ত না হয় কিন্তু খারেজিগণ শাসকদের ব্যক্তিগত কোনো পাপের কারণেই সাথে সাথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করাটাকে তারা মনে করে এই কথাটা একটু স্পষ্ট আমাদের বোঝা দরকার যে আজকের মুসলমান দেশগুলোতে যারা শাসক আছে তাদের কথা বলছি না আজকের দুনিয়ার মুসলিম দেশগুলোর যে শাসন ব্যবস্থা এটা কুফুরি ব্যবস্থা দুনিয়ার কাফের দেশগুলো যেইভাবে যেই পদ্ধতিতে পরিচালিত হয় जे आईने जे नियमेचाल मुसलिम नाम बड़ी देशगुल आईने शरते परचालित है यार मध्य कोपात नहीं देश और नही। एक मुसलमान देश राष्ट्र परचालनार क्षेत्र एख तपात नहीं कारण एक देश स्वीकृत एक, एक, एक शासक আর নাম মুসলিম দেশের মুসলিম নাম একটি শাসক এর মধ্যে কোনো তপাত নেই এরা উভয়ে কুফির ক্ষেত্রে সমান আমি যে শাসকদের কথা বলছি ওই রাষ্ট্রটি পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র যেখানে পরিপূর্ণ ইসলামী শরীয়ত প্রতিষ্ঠিত সেখানে রাষ্ট্রীয় ভাবে সালাদ সিয়াম জাকাত এগুলো প্রতিষ্ঠিত এরপর শাসকরা ব্যক্তিগতভাবে ভাবে যেইভাবে ইমান এল আমল তা খোয়ার সাথে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত থাকার কথা তারা ওই মানের উপর নেই তাদের মধ্যে হয়তো বিলাসিতা এসে গেছে তাদের মধ্যে হয়তো খেয়ানত এসে গেছে চ্যুতি বিচ্ছুটি তাদের মধ্যে আছে কিন্তু তথাপিও যেহেতু তারা ইসলামী শরীয়তের পূর্ণ বাস্তবায়ন করে তুলছে ফলাফ সিয়াম জাকাতকে পূর্ণ প্রতিষ্ঠিত রেখেছে ওই শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না तेजर संशोधन चेष्टा करते विद्रोह मुसलमान शासक जुद्धा क्योंकि जी शासक निजेदे मुस्लिम मने मुसलिम दाबी करजे माने राष्ट्र इसलम प्रतिष्ठित करना এরা মূলত কাফেরদের কাঠেরদের চেয়নিকৃষ্ট মুসলমানদের কঠিনতম শত্রু এরা কারণ কাঠের মুসলমানদের কাছে প্রমাণিত এরা যে দাবিটা তো মুসলিম এই জন্য তাদের কুফরিটাকে মানুষ এত বড় কুপুর মনে করে না এটা মুসলমানদের জন্য আরো বেশি ক্ষতিকর তো ওই সময়ের খালারিজগঞ্জ তারা হজরত আলী সাথে বিদ্রোহ করেছিল এবং ছিল। সেই খারিজদের ওই কঠোরতা যদি আমরা সামনে রাখি তখন আমরা বুঝতে পারবো যে আমাদের মধ্যে যেন কখনো দিন পালনের ক্ষেত্রে এই ধরনের কোন ধরনের কঠোরতা আমাদের মধ্যে না আসে আমরা তাদের মতো যাতে না হই তাহলে মুসলমানদের মধ্যে অনৈক্যতা দুরীভূত হবে আর এর মধ্যে মুসলমানদের কাটি হবে এটাকে আমরা রাখতে পারব এই খারেজিরা রাসল উল্লাহ সাল্লাহ আলাইবাসাল্লামকে তারা দোষারোপ করছিল কিন্তু এটা এ কারণে নয় তারা ইসলামের খুব দরদি ইসলামের কল্যাণকামী এই জন্য করছিল এটা দুঃ তালাস করে এই মুনাফিকদের চরিত্র এটা এই কথাটা এখানে বলা হয়েছে যে রাসুল উল্লাহ সাল্লু আলহিহাল্লামের সাদাক্ষা বন্টনের ব্যাপারে তারা রাসুলকে তিরস্কার করেছে তারা যখন তাদেরকে দেওয়া হলে খুশি থাকে আর না দিদি তারা রাগান্বিত হয়ে অসন্তুষ্ট হয় এ হল চরম সব তারা পাইলে খুশি না পাইলে বেদা অসন্তুষ্ট যে মানব জাতির জন্য হেদায়াত এবং রহমত স্বরূপ যে রাথুলকে আল্লাহ প্রেরণ করলেন ওই রাথুলকেই তারা দূস্বারূপ করছে সদাকা বন্টনের ব্যাপারে মুনাফে তারা বিভিন্ন ধরনের পক্ষপাতিত্ব করছেন এই অভিযোগ গুলো উত্থাপন করছে মুনাফেকরা এমন আচরণ থেকেই বোঝা যাবে মুনাফেকদের এই অবস্থাটা আরেকটা কথা বলে রাখি যে আমি একটু আগে ওটা বলছিলাম তাই ভাবে যারা মুনাফেক যাদের ব্যাপারে সুরায় বাকারা দ্বিতীয় রুপুতে উপমা সহকারে আলোচনা করা হয়েছে সুরা বাকার দ্বিতীয় রুকুতে এই স্থায়ীভাবে যারা মনে আছে কেরামুল কাটে আর কারো কোনো কোনো ইমানদারের মধ্যেও নেফাকের কোনো কিছু বিষয় কখনো প্রকাশিত হয়ে যেতে পারে বা কোনো বান্দার গধি যেতে পারে এ কারণে সে কাটে হবে না এটা হবে তার পদস্কলন এটা তার বিচ্যুতি বিচ্যুতি হিসাবে মনে করতে হবে তার মধ্যে কখনো কখনো এই ধরনের কিছু ঘটে যেতে পারে সে কখনো এই ধরনের মুনাফিকদের মতো কথা বলতে পারে মুনাফিকদের মতো কোনো কাজ করে ফেলতে পারে এটা তার ইলের অবাদের কারণেই হোক অথবা তার ইমানি দুর্বলতার কারণেই হোক তারপর এটা হয়ে যেতে পারে এই সকল লোকেরা কিন্তু কাপের নয় এরা তাদের একটা বিচ্ছুতি ঘটেছে তাদের একটা দুর্বলতা এর জন্য যদি আল্লাহর কাছে ক্ষমা ছিল আল্লাহ তাদেরকে ক্ষমা করে নিতে পারেন এরা প্রকৃত পক্ষে হাতি মুবিন হিসেবে থাকতে পারেন এরা এদেরকে মুনাফিক বলা যাবে না এই জন্য কারো কোনো কোন একটি কাজের কারণে সরাসরি তাকে ওই ধরনের কাফের মনে করা যাবে না যেই মুনাফিকির কারণে কেউ কাফের হয় ওই ধরনের মনে করা যাবে না এবং যদি কারো মধ্যে ওই নেফাকের কোন বিষয়ে প্রকাশিত হয় তাকে সংশোধনী দিতে হবে তার এই নেফা থেকেও কোন দামা ছাপা দেওয়া যাবে না তার দ্বারা যে এই ধরনের অস্থায়ী একটা নেফাকি প্রকাশ পেয়ে গেল এটাকে দামা ছাপা দেওয়া যাবে না দিলে পরে তার নেফাটটা তার মধ্যে বদ্যমূল হবে এক পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে সে কুত্রের প্রতি চলে যাবে দরঞ্চ তার প্রতি জরপি হয় তার এই কথা এই কাজ এই কর্মটা এটা মুনাফিকের কাজ এটা সরাসরি তাকে বুঝাতে হবে এবং এসে তাকে ফিরাতে হবে দামা চাপা না দিয়ে তাকে সংশোধনের চেষ্টা করতে হবে এই লুকগুলো ওই মুনাফিক নয় যেই মুনাফিক মুনাফিকের কারণে একজন মানুষ কাফের হয়ে সে স্থায়ী জাহান নামি হয়ে যায় এই পর্যায়ে নয় এরা এই জন্য এই প্রফাকটুকু আমাদের বোঝা দরকার বোঝা ফাঁকা দরকার যে কোনো সময় যে কাউকে এইভাবে বলা যাবে না যদি তারা আল্লাহ এবং আল্লাহ যা দান করেছেন এর প্রতি সন্তুষ্ট এবং বলতো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট शेष कर मुनाफे विपरीते मुमीन गुण बैशिष्ट बच्चे जो मुनाफेक राफुल केोषारोप ना करा जो আল্লাহ এবং সন্তুষ্ট হয়ে দেওয়া হয় আয়তের মধ্যে প্রশংসা করছেন যা তাদেরকে দেওয়া হয় তাতেই তারা খুশি তারা রুবি নয় রুবি মন যাদের এরা আসলে অত্যধিক ছুট মনের মানুষ রূপটা ছোট লোকদের মধ্যেই পয়দা হয় বড় মনের মানুষের মধ্যে লোক পয়দা হয় না আর এই মুনাফেখানে আসলেই ছোট মনের মানুষ আর ইমানবার প্রকৃতপক্ষে বড় মনের এই জন্য তাদেরকে যা দেওয়া হয় তাতেই তারা সন্তুষ্ট থাকে তারা বলে আল্লাহ বঙ্গাল্লাহ রাসো আমাদেরকে যা দিয়েছেন তাই আমাদের জন্য যথেষ্ট আর এই কোথায় বলে যে এখন আমরা কম পাইলে কি হবে বলছি আল্লাহ বঙ্গাল্লাহ রাসুল আমাদেরকে আরো বেশি দেবেন এখন হয়তো কম এই বেশি পাবে কেমন করে কোন আশা করছে যে আল্লাহ হয়তো আমাদেরকে আরো কোন বিজয় দান করবেন যেখানে প্রচুর সম্পদ আমাদের অধিকারে চলে আসবে আর তো আল্লাহর পক্ষ থেকে হয় নিজে শক্তি বলা হয় না আল্লাহ এমন কোন গুপ্তির উপর আমাদেরকে বিজয়ী করে দেবেন আর অনেক প্রচুর সম্পদ আমাদের অধিকারে চলে আসবে সেখান থেকে আমরা অনেক বেশি পাবো অর্থাৎ আল্লাহ বিজয়টা দিলেন সেটা বন্টিত হল সম্পদ দান করবেন অনেক গণিমত আসবে সদাকা আসবে সেখান থেকে আল্লাহ এবং আল্লাহ রাসুল আমাদেরকে আরও বেশি দেবেন তার এত খুশি কম দিলেও খুশি বেশি দিলেও খুশি এবং আশায় থাকে যে আল্লাহ দিবেন এই জন্য তারা বলে যে এই জন্য আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আল্লাহ তার নিজের অনুগ্রহে আমাদেরকে আরো বেশি দেবেন এবং আমাদেরকে সর্বশেষ কথা যেটি সেটা হলো যে আমরা তো আল্লাহর কাছ দিকেই আমরা আগ্রহের সাথে এগিয়ে যাচ্ছি মমিনরা সবসময় আল্লাহর সাক্ষাৎ কামনা করে মনে করে এই দুনিয়ার জীবন আমার শেষ হওয়ার সাথে সাথেই আল্লাহর সাথে আমার সাক্ষাৎ আছে আর সেই কামনা করে আগ্রহের সাথে কামনা করে। সেহেতু এই দুনিয়ায় প্রয়োজন। প্রয়োজন নাই এই যতটুকু বেঁচে টাকার জন্য আল্লাহ যতটুকু দেবেন সেই প্রয়োজনটা আল্লাহ জানেন আল্লাহ যত ডুবু দিচ্ছেন তা কি আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট এ জন্য মুমিনদের গুণ বৈশিষ্ট্য মোনাফেকদের এই হিনমান্য তারা যেমন তুলে ধরা হয়েছে দের উদারতা এবং গরমনের পরিচয়টাও দেওয়া হয়েছে এবং এরা যে আল্লাহর উপরই একমাত্র নির্ভরশীল সেই কথাটি এখানে স্পষ্ট করা হয়েছে সকল প্রকারে নেফাজ থেকে কুকুর এবং শীত থেকে আমরা মুক্ত থাকতে পারি এবং প্রকৃতপক্ষে ইমানের সঠিক মান অনুযায়ী আমরা আল্লাহর উপর নির্ভরশীল থাকতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন তাকে কি আলামত বলা হয়েছে যে দুইটি শব্দ ব্যবহার করা হয়েছে তারপরে তো এই মুমিনা খাদ দেখা চাঁদিবা তারা কথা বললে মিথ্যা কথা বলে আমানত মাসলে খেয়ানত করে ওয়াদা করে প্রস্তুতি ভঙ্গ করে আর ঝগড়া লাগলে অশ্লীল কথা বলে এটা হলো মুনাফিকের চিহ্ন এটা খাতি মুনাফিক নয় এগুলো হলো মুনাফিকের চিহ্নগুলো আলামত গুলো মাত্র এই জন্য এই বৈশিষ্ট্যগুলো থাকলে বোঝা যাবে তার মধ্যে এই মুনাফিকের এই আলামতগুলো আছে আর এই চার্চের যদি মধ্যে সমাবেশ গঠে তাহলে সে মুনাফিক কিন্তু এইগুলো দ্বারাই সে ওই কাঁফের মুনাফিক হবে না যেই মুনাফিকের মাধ্যমে সে একজন কাঁপের হয়ে যায় সে ওই পর্যায়ে নয় এগুলো আলামত নিদর্শন সেই জন্য এই মুনাফিকেরই নিদর্শন থেকে বিচ্ছে থাকা দরকার কেউ যদি মিথ্যা কথা বলে কথা বলে মিথ্যা কথা বলে বুঝতে হবে মুনাফির একটা আমত তার মধ্যে আলামত একটা পাওয়া গেল যদি ওয়াদা করার পর এটা ভঙ্গ করে বুঝতে গেলে আরেকটা একটা পাওয়া গেল যদি সে কি প্রতিশ্রুতি দেওয়ার পর আমানত থাকলে আমানত এর খেয়ানত করে সাধারণ মানুষ একটা ঠিক হলো যে যাকে হত্যা করা বৈধ তার মাল গনি গণিমত হিসাবে বৈধ যদি অবস্থা এমন হয় সেমান হয় তখন গেল। যদি তাকে বৈধ করা হত্যা করাটা বৈধ হয় তাহলে তার মালথাও তখন বৈধ হয় এই বিষয়টা হলো এক অনুসন্ধানের বিষয় কোনো ব্যক্তিগত এই বিষয়টা অনুসন্ধানের বিষয় কোন ব্যক্তি যদি প্রকাশ্যভাবে নিজেকে মোটাদ হিসাবে অর্থাৎ ইসলামের বিপরীত নিজেকে প্রকাশ না করে প্রমাণ না করে দাবি না করে ততক্ষণ পর্যন্ত আমরা একজন ব্যক্তিকে ওইভাবে বলতে পারবো না সামগ্রিকভাবে আমরা কর্মটাকে বলতে পারি আর ব্যক্তির ব্যাপারটা কিন্তু তদন্ত সাপেক্ষে প্রমাণিত হওয়া দরকার কোন ব্যক্তির এই বিষয়টা তদন্ত মাধ্যমে হওয়া দরকার এবং তাহু যারা বাহিনী যারা তাদের পৃষ্ঠপোষক সহযোগী যারা অনুসন্ধান করতে হয় মক্কার মসিকরা এদের শিরা তুকা প্রমাণিত প্রকাশিত ছিল এবং তারা সরাসরি রাসুলুল্লাহ সালুল্লাহ আলহিহালাম মুসলমানদের উপর তারা অত্যাচার নির্যাতন করেছিল এবং ইসলামের বিরুদ্ধ আচরণ তারা প্রকাশ্য করেছিল ইসলামের শত্রু হিসেবে তারা নিজেদেরকে প্রমাণিত করেছিল আর ওই বাণিজ্যিক কাফেলার মাধ্যমে তারা লাভবান হয়ে ওই অর্থটা ইসলামের বিপক্ষে তারা ব্যবহার করত এই কারণে এই বিষয়টাতে কোন সন্দেহ ছিল না এইজন্য জন্য সন্দেহাতির ভাবে এগুলা বৈধ ছিল এইজন্য জন্য আবু আবু বসির এবং আবু জন্দন তাদের নেতৃত্বে যে কাফেলা সমগ্র কিনারায় গোপনে পেটে বসে থাকতো আর কাফেলাগুলো সেগুলো অধিকারগুলো আদায় করে নিত ছিল অস্পষ্ট না আমাদের দেশেও এটা স্পষ্ট কারা আমাদের বিপক্ষ শক্তি কারা ইসলামের দুশ্মন এটা আমাদের কাছে এখন প্রকাশ্য আছে তারা ডিক্লারেশন করে তাদের বক্তব্যের মাধ্যমে এবং তারা এখানে অবস্থা এই দেশেই আছে আমাদের চুকের সামনে আছে তাদের দল সম্পদ ব্যবসা বাণিজ্য সব কিছুই আমাদের সামনে আছে হয়তো এদের মতো দল বেদি একসাথে যায় না কিন্তু সারাদিনই দেখবার রাত যে কত গাড়ির বহর মালের তাদের যাচ্ছে তাদের সম্পদগুলো গুলো কোথায় পুঞ্জীভূত আছে এগুলো সব দেখতে পাচ্ছি আমাদের জানা আছে আবু বস্তির আবুজন দলের মতো কাজ করতে তো কোনো সমস্যা নেই মানেগুলো আমাদের জন্য বৈধ এবং হালাল আর কোন এটা ওই আলোচনা করলে ওইটা আলোচনার তফশিকটা এবং একটা ব্যাপক আলোচনা এবং এখানে মুনাফিকদের এমন ভাবে কাঁফের মুনাফিক আর দুর্বল ভূমিনের মুনাফিক যারা একটা মুমিন মুনাফিক হয়ে যাবে মুনাফিক কিন্তু একটা শ্রেণী হল আর একটা হলো মুমিন কিন্তু এই কাপ বিষয়টা স্পষ্ট হয়নি আমি একটা আলোচনা করেছিলাম এখন ওইটার তো ওখানে কোনাই ব্যবস্থা নাই ধারাবাহিক ওই আলোচনাটা করলে দেখতে পেতেন যে এখানের মধ্যে এই দুইটা শ্রেণীতে এমন ভাবে স্পষ্ট করছেন এবং দুইটা উপম্লা দিয়েছেন এখানে দুইটা দৃষ্টান্ত দিয়েছেন এদের মতোই আরো তো আছে এদেশে আরো ভিন্ন ভিন্ন সম্প্রদায় আছে না এদের সকলেরই এরা নিরাপত্তা পাবে কখন যখন ইসলামী রাষ্ট্রের পূর্ণ আনুগত্য করবে ইসলামী রাষ্ট্রের বিপক্ষে কোন ধরনের বক্তব্য রাখবে না কোন ধরনের তৎপরতা চালাবে না সেতুন তারা নিরাপত্তা হবে এর আগে না এর এক পর্যন্ত সবগুলো বন্ধুমান হ্যাঁ না তো ব্যাপক এদেরও যেমন তৎপরতা আছে খ্রিস্টানিজমের মিশনারি প্রচুর এদেশে মুসলমানদেরকে কনভার্ট করার জন্য যে ব্যাপক তৎপরতা গুলো এদেশের মধ্যে চলছে এগুলো তো প্রকাশ্যভাবে চলছে আমাদের সামনে খাবারের অভাব নাই কিন্তু সমস্যাটা হল এত প্রচুর খাবার থাকা সত্ত্বেও আমরা খাইতে পারছি না তো মনে হয় প্রশ্ন মনে হয় সে سبحانك الله ومع بيحمدك أشهد الله إله إلا مكسط ستواكه إلا إليك